সাল্ল আলী হুসাল্লাম মানবীয় সকল গুণাবলীর মধ্যে থেকেই রসুল হয়েছেন রেসা আলাদ প্রাপ্ত হয়েছেন অনেকগুলো আয়াতে এবং তার যদি সন্দেহ থাকে আমি যা নাজিল করেছি আমার বান্দার উপরে এই ব্যাপারে তাহলে তার উপর হওয়া সুরার মতো অনুরূপ সুরা নিয়ে আসো না সবাই মিলে চেষ্টা করো শুধু তাই না রব্বুলানমিন তার হাবিবকে ইসরা এবং মেরাজ করিয়েছেন অন্ধকার যুগে ওই সময়ে মানুষদের জন্য এটা বিস্ময়কর বিষয় ছিল আজও মহা মহাবিশ্য ইসরা মহান সত্তা যিনি ভ্রমণ করিয়েছেন রাতের অল্প সময়ে তার বান্দাকে তার আব্দকে আমরা যেমন জান্নাতে যাওয়ার জন্য আগে আল্লাহর গুলাম হিসেবে নিজের পরিচয় অর্জন করতে হবে যেমন বলেছেন ادخل لي في عبادي وادخل لي جنتي عمر বান্দা رب العالمين কে বলেছেন হে পরিতুষ্ট আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে যাও তুমি তার উপর পরিতুষ্ট তিনিই তোমার উপর সন্তুষ্ট আর যখন এই মন আপনি ঘোষণা করে দিন ইনামা নিশ্চয় আমি মাত্র আমি শুধুমাত্র আমি বাসারুন আদমের সন্তান মানব মিসলুকুম তোমাদের মতো তবে ইউহা হা আমার কাছে ওহিয়াস তাই মোহাম্মদ বিন আবদুল্লাহ মানবীয় সত্তায় ধন্য ছিলেন কিন্তু আপনি উত্তম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী সুভান কিন্তু বন্ধু আজ আমাদের মধ্যে চরিত্রের হাহাকার পবিত্র চরিত্র যার নাই সে যতবার নিজেকে মুসলিম বলুক না হতে পারে না সম্ভব নয় আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো চরিত্রের অভ্যাসের নৈতিকতা। আমাদের ধ্বংসের মূল কারণ নৈতিকতাহীনতা চরিত্রহীনতা ভদ্রতার সভ্যতাহীনতা শিষ্যাচারিতাহীনতা আদব নাই কিন্তু মোহাম্মদুন সাল্লাহ আলী হুসাল্লাম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তিনি আমাদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য এসেছেন তিনি বলেছেন আমি প্রেরিত হয়েছি মাকারিমাল আখলাক সর্বোত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রধানের জন্য মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম মানুষ হয়েও মানববংশীয় হয়ে। নবুত এবং রেসা আলাতের পবিত্র দায়িত্বে ধন্য হওয়ার জন্যে নিজেকে পুত পবিত্রতম চরিত্রের অধিকারী হিসেবে প্রমাণ করেছেন পেশ করেছেন তার রব তাকে এই ব্যাপারে সাহায্য করেছেন অনেকে বলতে পারেন আমরাও পবিত্র থাকতে চাই পরিচ্ছন্ন থাকতে চাই নৈতিকতায় ধন্য হতে চায় লাগে সাহায্য করবেন অবশ্যই হাবিব মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লাম তিনি তার পবিত্রতম চরিত্রের পরিপূর্ণতা রক্ষার জন্য নিজে চেষ্টা করেছেন সাহায্য করেছেন আল্লাহ সব কেমত পর্যন্ত যত মানব আর দানব পবিত্রতম চরিত্রের আধার হওয়ার চেষ্টা করবে সাহায্য করবেন অনেকগুলো দেখুন না আল্লাহ কেন কোরআন তুলে ধরলেন এর অন্যতম কারণ আমাদেরকে শিক্ষা দেওয়া চরিত্র রক্ষা করার চেষ্টা যদি করো তুমি যদি সিদ্ধান্ত রাখো আমি আমার পবিত্রতম চরিত্র রক্ষা করবো সাহায্য করবেন আল্লাহ সফান যেমন ইউসুফ আলীহালামকে সাহায্য করেছেন আল্লাহুল সুরাই ইউসুফ পরে দেখুন যখন ইউসুফ আলীহিসকে দরজা জানালা সব বন্ধ করে ইমরাত একজন যুবক তার সামনে আকর্ষণীয় চূড়ান্ত আকৃষ্টকরণের জন্য একজন নারী যখন আহ্বান করছে যুবক হিসেবে মোমের কাছে আগুন মোম গলারই কথা কিন্তু ইউসুফ আলী সালাম নিজেকে রক্ষার জন্য তার রবের উপর নির্ভর করে বন্ধ দরওয়াজার দিকেই ধাবিত হলেন নিজ অনুগ্রহে বন্দ দরওয়াজা খুলে দিলেন এটিকে কেবল গল্প বাস্তব মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের উন্মত হয়ে আমরা যদি চেষ্টা করি আমি ঘুষ খাব না আমি সুদ খাব না চরিত্র রক্ষা করব। আমি উত্তম চরিত্রের আধার হবো চতুর্দিকে অন্ধকারের মধ্যেও আপনি আমি পুত পবিত্র চরিত্রের অধিকারী হওয়া সম্ভব দলিল হলেন কুহাফার পুত্র বলেছেন যে চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্যে নিজের চরিত্র মাধুর্য রক্ষায় নৈতিকতা বিপরীতে অসংখ্য করে দেবে শুনুন মানববংশীয় হয়ে মানবীয় তারাও তাকে আসিরের বর্ণনায় এবং জাহাবি হাদিসটিকে সহি বলেছেন যদিও ইবনে কাসির আল বিদায় নেহাতে হাদিসের ব্যাপারে দুর্বলতার কথা বলেছেন কিন্তু সিরাতের গবেষক আমাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের মানবীয় সত্তার পরিচয়ের বাস্তবতা এবং আল্লাহ তাকে পবিত্র রেখেছিলেন নবৌতে ধন্য করার জন্যে তাই রসুল সামের চরিত্রের উপরে কলঙ্ক হয় দাগ হয় এমন কোনো বিষয় কোন শত্রু খুঁজে বের করতে পারেনি তাহলে শুনুন সাল্লা আলী হোসাল্লাম থেকে কাজ করেছেন ব্যবসা করেছেন তবে মোহাম্মদ আলী হোসাল্লামিজুল কুবরার্লাহ সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বাণিজ্য করেছেন ব্যবসা করেছেন মেষ চড়িয়েছেন কখনো কখনো এর প্রমাণ পাওয়া যায় যে রাসুল সাল্লী হুসাল্লাম বকরি ছড়াচ্ছেন তার সাথে আরেকজন রাকাল রয়েছে দুজন মিলে বকরি ছড়াচ্ছেন মেষ ছড়াচ্ছেন ওই সময়ে অন্ধকার সময়ে রাতের বেলায় গানের আড্ডা অথবা বাদ্যযন্ত্রের আড্ডা বসত মক্কার অলিতে কলিতে যুবক স্বাভাবিক যৌবনের উদ্যমতা সবাইকে যেমন একটু একটু তাড়িত করে বিশ্বনবী মোহাম্মদুন আলিহি আফজলুসাল আসকিম নবী হওয়ার আগে তার মধ্যে দুই দিন এমন চেতনা উদিত হয়েছে দুই দিন আর এটা আমাদের সামনে স্পষ্ট হয়েছে কিন্তু শুনুন বর্ণনা রসুলসল্ল্লাহ তালা একদিন তার সাথী রাকালকে বললেন তুমি আজকে থাকো আমি আজ রাতে মক্কায় ওই আসর দেখতে যাব একটু শুনতে চাই কি করে তারা এই বলে সঙ্গীতা কাল থেকে বিদায় নিয়ে মোহাম্মদ বিন আবদুল্লাহ নবুয় পাওয়ার আগে আলি আফজালুসালাহ আসকি মক্কায় গেলেন গিয়ে শুনলেন গানের আওয়াজ এটি ঘরের কোণে তিনি দাঁড়ালেন শুনলেন গানের আওয়াজ একজনকে জিজ্ঞেস করলেন কি হচ্ছে একজন বলল অমুক আর অমুকের সাথে বিয়ে হচ্ছে আর বিয়ে উপলক্ষে এই সব গান এই সব নাচ এই সব বেহায়া আর বেলের লাপনা মহাসম বলছেন আমি বসে পড়লাম ঘরের ভিতরে হচ্ছে আর ঘরের বাহিরে দেয়ালের বাহিরে কেবল আওয়াজ শুনতে পাচ্ছি বসে পড়লাম আমার কান বন্ধ হয়ে গেল আমি ঘুমিয়ে পড়লাম এমন ঘুম সূর্য পূর্বাকাশে উদিত হয় আমার গায়ে সূর্যের আলু পড়ল আর আমি জেগে উঠলাম বন্ধুগণ দুইটি বিষয় এক নম্বর কান বন্ধ হল ঘুমিয়ে পড়লেন আর দুই নম্বর হল এমন ঘুম যে সূর্য উদিত হওয়ার পরে গায়ে সূর্যের আলু পড়ল তিনি জেগে উঠলেন রক্ষা করেছেন স্বাদ করছেন দুই দিন এমন হয়েছে দ্বিতীয় আরেক দিন রাকালকে বললাম প্রথম দিন তো গেলাম কিন্তু না আমি তো শুনতে পারি নাই ঘুমিয়ে পড়েছি গভীর ঘুমে আজকে আবার যাই হাদিসের বর্ণনা এসেছে ঋষ দ্বিতীয়বার আবার গেলেন কিন্তু প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনের ঘটনাও ঘটল করেছেন এরপর আর কোনদিন তার মনে গান আর আসর শোনার আকাঙ্ক্ষা তৈরি হয় নাই বন্ধুগণ সময় হলো ছোট্ট একটি বিরতি বিরতির পর আবারও ফিরে আসব আমাদের সাথেই থাকুন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 হির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা তু আসসালাম যে জন্য ব্যবহার করছি সেই জন্য ব্যবহার করতে জাহাঙ্গীর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 السلام عليكم ورحمة الله اشتركوا في القرآن الكريم رب العالمين نجي قرآن الكريم قبل قرآن الكريم اوذ بالله من الشيطان الرجيم إن أول بيت عضي للناس للذي ببكة مباركا و هدى للعالمين رب العالمين نشحات كورچن نشجو أول بيت بيت بيت بيت شبه بيت شبه بيت شبه মানুষদের জন্য তৈরি করে দেয়া হয়েছে মানুষদের জন্যে তা হল্কা নগরীরকান যা বরকতময় ও হুদান আলামিন আর এই বাক্কায় বা মক্কায় মানুষের জন্যে তৈরি হওয়া প্রথম ঘটটি জগৎসমূহের জনে হুদা সবহান কেবল মানব আর দানবের জন্য নয় কুলকায়নাতের জন্য রব্বুল আলমিন আল্লাহ তিনি তার রসুলকে পাঠিয়েছেন রাহমাত করে আর পাঠিয়েছেন হুদান লীলা সুভান আল্লাহ এক এবং অভিন্ন ধারায় মিলে যায় রব্বুল আলমিনের পক্ষ থেকে রাহমাতলা আলমিন মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলী ওসাল্লাম আর জন্ম নিলেন হুদন লিল আলমিনের প্রতিবেশী হয়ে রব্বুল আলমিন আদম আলিহিসাম এবং হাওয়া আলিহা সালামকে দুনিয়ায় পাঠালেন এবং বললেন দুনিয়াতে যাও আমার পক্ষ থেকে হেদায়ত রব্বুল আলমী আদম এবং হাওয়া আলিহিমকে তার হেদায়েত এবং হুদার বাস্তবতা হিসেবেই যেহেতু গুলামের জন্য সৃষ্টি করেছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাই ইবাদত রব্বুল আলমিনের জন্যেই কেবল গুলামী করবে ইবাদত করবে এর একটি কেন্দ্র এর একটি মূল স্থান হওয়া চাই আর এই জন্যই এবাদতের কেন্দ্রবিন্দু হিসেবে মূল পয়েন্ট হিসেবে তৈরি করে দিলেন তার ফেরেস্তার মাধ্যমে তাই বলা হয় এই পৃথিবীতে প্রথম ঘর যা মানুষদের জন্য তৈরি করা হল ফেরেস্তারা তৈরি করে দিয়েছেন কাবাতুল মুশারফ যদিও আরেকটি বর্ণনায় রয়েছে জিবিনুল আলিহিস দেখিয়ে দিলেন আদম আলি ইসালামকে আদম আলিহালাম নিজেই তার ভিত্তি করলেন আল্লাহর ইবাদত করার কেন্দ্রবিন্দু হিসেবে অভিমতি রয়েছে আমরা কিন্তু কাবা ঘরকে আমরা আল্লাহ নিজেই বলেছেন ফালিয়া আবুদ ও বাইত এই ঘরের মালিকের ইবাদত করি ঘরটা হলো আমাদের জন্য একটি সেন্টার পয়েন্ট এটি মূল কেন্দ্র যাকে মূল ধরে আমরা ইবাদত করি নুহ আলিহিসের সময়ে মহাপ্লাবন হলো পৃথিবীর দুষ্ট দুরাচারী সভ্যতাহীন মানুষ যারা তাদের রবকে অস্বীকার করলো সাড়ে নয় শত বছর পর্যন্ত নোয়া আলী হোসাল্লাম দাওয়াত দিলেন কোরআন আলী বলেন তুলে ধরেছেন নোয়া আলী আমার রব আমি আমার সম্প্রদায়কে রাতেও ডেকেছি দিনেও ডেকেছি প্রকাশ্যেও ডেকেছি অপ্রকাশ্যেও ডেকেছে সকাল আর সন্ধায় সব সময় ডেকেছি যতবার তাদেরকে ডেকেছি শুধু পালিয়ে গেছে ডাকে সারা দেয়নি দাওয়াত গ্রহণ করে বরং নোয়ালামের তপ্ত হৃদয়ের কঠিন অভিজ্ঞতার দাওয়াত গ্রহণ না করার কারণের বেদনা রব্বুল আলামিন কোরআন আলী ক্রেমে তুলে ধরেছে নোয়ালাম বলেছেন যখনই আমি তাদেরকে তুমি তাদের ক্ষমা করে দেবে এই জন্য ডেকেছি তারা তাদের চেহারাটা ঢেকে ফেলেছে বরং বিদ্রুপ করেছে চলে গিয়েছে অস্বীকার করেছে তারপর তিনি প্রকাশ্যে তাদেরকে ডাকলেন বললেন যদি না গ্রহণ করে গজব হা তারপর সত্যিই যখন তারা অস্বীকার করল। কোনো কিছুতে আর হলো না নু আলিহিসের সময় রব্বুল আলমিন মহাপ্লাবন দিলেন আর এই প্লাবন শুরু হল ওয়াফার তন্নূর আগুনের চুল্লি পেটে ফিনকি দিয়ে পানি বের হলো আর আকাশ থেকে অযুর দ্বারায় বৃষ্টি নামলো এই পৃথিবীর সব দুষ্ট দুরাচারীরা সলিল সমাধিস্থ হল আলাল নুআলাম এই পৃথিবীতে একটি দুষ্ট কেউ তুমি ছেড়ে দিও না যদি তুমি তাদেরকে ছেড়ে দাও তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে ছাড়া কিছুই জন্ম দেবে না বন্ধুগণ তাই মহাপ্লাবণের সব দুষ্ট শরীল সমাদিস হল তারপরে সে ইব্রাহিম আলী ইসাল্লাম মুসলিম মিল্লাতের পিতা কাবাগরকে পুনরায় আবাদ করলেন আর কাবার আবাদ হলো ইব্রাহিম আলিহালামের সন্তান এবং তার পরমপ্রিয়া স্ত্রী ইব্রাহিম আলিহালাম এর দৃষ্টিনন্দন হৃদয় জোরানু মিশরের তৎকালীন বাদশার মেয়ে এবং বাদশাহ পক্ষ থেকে দেওয়া উপহার রাজকন্যা হাজারা আলীহা আসসালাম তিনি আর তার গর্বে জন্ম নেয়া দুদ্ধ পুষ্য শুষু ইসমাইল আলহি আসালাম ইব্রাহিম আলী ইসলাম রব্বুল আলমের নির্দেশে কাবার পুনর্জাগরণের জন্য তাদেরকে কাবাগরের প্রতিবেশ করে রেখে গেলেন হাঁ ইসমাল আলী হিসালাম যখন বড় হলেন ধসে পড়া কাবার ফাউন্ডেশনকে পিতা পুত্র দুজনে মিলে আবার তুলে ধরলেন ইব্রাহিম আলিহালাম তার পুত্র ইসমাইল আলিহালামকে নিয়ে কাবাগরের ধসে পড়া দেয়াল দিক থেকে সরায়া কাবার ভিত্তি তৈরি করলেন হাঁ ইব্রাহিম আলী সালাম কাবার ভিত্তি তুলে রব্বুল এর কাছে তার সন্তানকে নিয়ে তুমি কবুল করে নাও তারপর রব্বানা ও জালনা মুস্তিমাই নিল আমাদের দুইজনকে মুসলমান হিসেবে তুমি কবুল করে নাও আর ওমিন্দুরাতান মুসলিম আর আমাদের বংশধরদেরকেও মুসলিম দিয়েছে তারা সবাই মুসলিম হাকুফান বিশ্বাস করে এক এবং একক আল্লাহ জল্ জালালুকে মানে আর রেসালাত রব্বুল আলমীর পক্ষ থেকে যা এসেছে যে মানে সে মুসলিম আর হা এই সময় এসে আমরা কোন রসুলকে আমরা অস্বীকার করি না পার্থক্য করি না ইব্রাহিম আলী ইসালামের এই কাবার ভিত্তি তৈরির পর তিনি দোয়া করলেন রব্বুল আলমী তার দবুল করলেন তবে তিনি একটি স্পেশাল দোয়া করলেন কবার ভিত্তি উত্তলনের পর রব্বানা ওয়া বা'আছ ফীহ মুরসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইয়াজক্বীহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এমন একজন রসূল পাঠাও আমার সন্তানের বংশধারায় যিনি তোমার আয়াত তেলাওয়াত করবেন বছরের ধারাবাহিকতায় কাবাগরের ভিত্তি একটু দুর্বল হল রসুল সাসেমের বয়স যখন পঁয়ত্রিশ চন্দ্র বছরের হিসেবে তখন কোরআষরা সবাই মিলে অনেক পুরনো হয়ে যাওয়া ভিত্তির এই কাবাগরকে পুনর্নির্মাণ করার ইচ্ছা পোষণ করল কোরাইশরা যেহেতু কাবার নেতৃত্ব এবং তত্ত্বাবধায়ক ছিলেন তাই তারা পরামর্শ করলেন আর রসুল সাল্ল আলীবুসাল্লামের দাদা আব্দুল মুতালিব তার দ্বারা জমজম পুনর্নির্মাণ হলো পুনর আবিষ্কার হলো জমজম তাই কাবাগর পাশেই জমজম তাই কোরাইশরা জমজমের তত্ত্বাবধায়ক হাজিদের পানি পান করানোর দায়িত্বে আর পূর্ণ হয়ে যাওয়া ভিত্তির এই কাবাগড়কে পুনর্নির্মাণের নেতৃত্বে আরবের সকল গুত্রহণ করল কিন্তু মোহাম্মদ বিন আবদুল্লাহর বয়স তখন পঁয়ত্রিশ সাল্ল আলী হোসেল তিনি হা তিনিও কাবার নির্মাণে শরিক হলেন এটাও আল্লাহ হেকমত যে কাবা হুদাল্লিল আলমিন আর ওই কাবাকে মূর্তি দিয়ে ভরাই দিল মুশরিকরা তা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই এসেছেন তিনি কাবার নির্মাণে যিনি তিনি সাথে তার সম্পর্ক হবে না রাহমাতো হতে পারে না তাই রব্বুল্লা আলমিন নবুয় এবং রেসালাতে ধন্য করার পাঁচ বছর আগেই মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লীসাল্লামকে দিয়ে কাবার নির্মাণে সশরীরে অংশগ্রহণ করালেন কারণ তারি বংশের নেতৃত্বে কাবাগর পুনর্নির্মাণ হল বর্ণনায় রয়েছে ইব্রাহিম আলী হিসালাম কাবাগরকে যে ভিত্তির উপর তৈরি করেছিলেন কোরআশরা কাবার নির্মাণ করতে গিয়ে কেবল পবিত্র টাকা কেবল হালাল টাকা বন্ধুগণ তৎকালীন কোরাইশ মুশরিকরাও কাবার নির্মাণ করতে গিয়ে হারাম টাকা আত্মসাতকৃত টাকা হারাম কোনো টাকাকে কাবার নির্মাণে জড়িত করায় নাই জড়ায় নাই তাই ইব্রাহিম আলীলামের যে ভিত্তি ছিল ওই না করে কাবাগর ছোট আকৃতিতে করে তারা তৈরি করলার মোহাম্মদিম কাবার নির্মাণে অংশগ্রহণ করলেন sallam sa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 जानून, के महान आल्ला रे आठटाय पुन सम्प्रचार सकाले কুসংস্কার কিভাবে আমাদের আফিদার মধ্যে ঢুকেছে এটা একটি রীতি মাদানিমুজ্জামান বিন আব্দালাম শেখ फल सम्मेलन सी देखे बीटल अनुष्ठान जालशाए ला प्रति शुक्रवार रत साढ़े नटाय पुन सम्प्रचार सकाल आठटाय बांगलेशे पीस टी बांगल्